আসমা রাজিলাহু হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজিল্লাহ তালান্না এর নিকট গেলাম তখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর লোকেরাও সালাতে দাঁড়ানো ছিল আমি জিজ্ঞেস করলাম লোকদের অবস্থা কী তখন তিনি তার মাথা দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন আমি বললাম এটা কি নিদর্শন তিনি আবার তার মাথা রিঙ্গিতে বললেন হ্যাঁ